بسم الله الرحمن الرحیم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبینا محمد وعلى آله وصحبه أجمعین ومن تبعهم بهصان إلى يوم الدین أما بعد فعوذ بالله من الشيطان الرجیم فبما رحمة من الله لنت لهم. ولو كنت تفظا غليظ القلب لن فضو من حولك فعفو عنهم واستغفر لهم وشاورهم في الأمر সালাত এবং সালাম নাজলিয়া নবী মাহমুদুর রাসুল্লাহ সাল আলহিমার প্রতি যাকে আল্লাহ ফাকরবুল আলামিন মহান চরিত্রের অধিকারী করেছেন আল্লাহ আলি আল্লাহ বারিক আলহী আমার বিষয়বস্তু হচ্ছে আজকে সন্তান সন্ততির প্রতিপালন সম্পর্কে আপনাদের সামনে আমি আল্লাহ ফাকর্বুল আলমিনের কোরআন করিম থেকে একটি আয়াত পাঠ করেছি সুরে আলী ইমরানের আয়াত নম্বর একশো উনষাট মহানাল্লা এর সাদ করেছেন এতে যে ফিমা রহমতি মিন আল্লাহাল হে নবী মোহাম্মদ সাল্লি আসাল্লাম আপনি আল্লাহ ফাকর্বুল আলমিনের অনুগ্রহ পূর্বক আল্লাহ ফাকর্বুল আলমিনের রহমতে তাদের সাথে নম্র ব্যবহারকারী হয়েছেন তাহলে কোন মানুষ যে নম্র ব্যবহারের অধিকারী হবে নম্র চরিত্র পেশ করবে এটি আল্লাহ ফাকরাবুল আলমিনের বিশেষ দান আল্লাহ ফাকরাবুল আলমিন দান করবেন যখন মানুষ চেষ্টা করবে আল্লাহ ফাকরব্বুল আলমিন যাকে ভালোবাসেন তাকে এই নম্র আচার আচরণ দান করে থাকেন আল্লাহ আল্লাহফাক বলছেন ওয়ালাউ কুন্তল আর আপনি যদি কর্কশ ভাসী হতেন আর অন্তরের দিক থেকে যদি আপনি নিষ্ঠুর হতেন আপনার অন্তর যদি শক্ত হইত তাহলে লান ফালদু মিন হাউলেক আপনার আশপাশ থেকে লোকেরা পালায়ন করত আপনাকে ছেড়ে দিয়ে কেটে পড়তো সম্মানিত ভাতৃমণ্ডলী তাহলে আল্লাহ ফাকর আবুল্লা আলমিন এখানে নম্রভাষী হইতে বলেছেন কর্কশভাষী হতে নিষেধ করেছেন নবী করিমসাল্লামকে সম্বোধন করে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা যদি নম্রভাষী হই তাহলে লোকেরা আমাদের কাছে ঘনিয়ে আসবে আর যদি আমরা কর্কশভাষী হই তাহলে আমাদেরকে ছেড়ে লোকেরা কেটে পড়বে তারপরে আল্লাপা বলছেন যে অন্তরের দিক দিয়ে তুমি নিষ্ঠুর হয়েও না শক্ত হয়েও না বরং নরম অন্তরের মানুষ হও তাহলে লোকেরা তোমাকে ভালোবাসবে তুমি অন্যদেরকে ভালোবাসবে তোমাকে অন্যরা ভালোবাসবে নবী করিম সাল্লাহ বলেছেন ইয়াস সেরু ওালা তো আস তোমরা সহজ করো লোকের জন্য কঠিন করে দিও না কোন জিনিসকে আর আর মানুষকে সুসংবাদ দাও তাদেরকে তোমরা ঘৃণা ছড়াইও না তাদেরকে দূরে করিও না তাদের অন্তরে ঘৃণা জন্মে দিও না সম্মানিত ভাইরা ছেলে মেয়েদের সাথে আপনি যে আচরণ করছেন সেই ক্ষেত্রে আপনি দেখবেন ছেলে মেয়েদের সাথে যদি নমর ব্যবহার করেন তাহলে আপনার কোলে সে বসতে যাবে আপনার পাশে আহ এসে ঘনিয়ে বসবে ছেলেমেয়ের সাথে যদি আপনি কর্কশ ভাসী হন তাহলে আপনাকে দরজায় করতে দেখে। যেমন আপনি দরজায় এসছেন কোন ঘরে যে লুকাবে আপনি টের পাবেন না তাহলে রকম দৃশ্য যদি দেখেন যে আপনাকে দেখলে ছেলেমেরা লুকিয়ে যায় তাহলে ভালো করে বুঝতে পারছেন যে আপনার চরিত্রে ত্রুটি রয়েছে যার সংশোধনের প্রয়োজন রয়েছে আপনি ছেলে কিছু দেওয়ার মতো যোগ্যতা রাখেন না সুতরাং আপনি নিজের মধ্যে যোগ্যতা তৈরি করার চেষ্টা করুন সম্মানিত ভাইরা আল্লাহ ফাকর আব্বুল্লা আলমিন কত সুন্দর কথা তুলে ধরেছেন তারপরে আল্লাহ ফাকর আব্বুল বলেছেন যে ফাফু আনহম সুতরাং তাদেরকে মার্জনা করে দাও যদি ভুল ত্রুটি করে তাহলে মার্জনা করিও প্রত্যেকটি ভুলের ক্ষেত্রে আমরা যদি কোনো ব্যক্তিকে ধরি তাহলে কেউ মুক্তি পাবে না এমনকি আপনাকেও যদি কেউ পদে পদে ধরার চেষ্টা করে আপনার ভুল যদি তুলে ধরার চেষ্টা করে তাহলে আপনিও মুক্তি পাবেন না রেহাই পাবেন না সুতরাং আপনি মাফ করতে শেখেন ক্ষমা করতে শেখেন আপনি দৃষ্টিকে একটু অন্যদিকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন ভুল ভুলভ্রান্তি হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে আপনি শক্ত ভূমিকা নেবেন না বরং নম্র ব্যবহার করবেন মার্জনা করার চেষ্টা করবেন ওয়স্তা ফির্লাহম এবং তাদের জন্য আল্লাপ আকরবুল্লা আলামিনের কাছে মার্জনা কামনা করুন ভাইরা ক্ষেত্রে আপনি এই আচরণ আপনি অবলম্বন করবেন যদি কোন ক্ষেত্রে ভুল করে তাহলে গালাগালি না করে অনেকে গালি গালাস দিয়ে থাকে অকথ্য ভাষা ছেলে মেয়েদেরকে বলে থাকে ওইগুলি তখন ছোট ছোট ছেলেরা মুখস্ত করে যে আমার বাবা তো এইভাবে গালি দেয় সুতরাং আমি বড় ভাই হিসাবে ছোট ভাই বোনকে এইভাবে গালি দেবো এই চরিত্র শেখে আমার বাবা আমার মা এইভাবে গালি দেই সুতরাং এগুলি শিখে পাড়া প্রতিবেশীর ছেলেমেয়েদেরকে এইভাবে আমরা গালি দেব কারণ এটা বাবা মায়ের কাছ থেকে শিখেছি আপনি কি চান যে আপনার ছেলেমেয়েরা ওই রকমই খারাপ ভাষা বলুক নোংরা ভাষা ব্যবহার করুক আর কাউকে গালি গালাজ করুক আর ঝগড়া বিবাদ সৃষ্টি করুক সম্মানিত ভাতৃমণ্ডলী অনেক সময় না চাইলেও আপনার চরিত্র বলে যে না আপনি এইরকমই শিক্ষা দেন সুতরাং নিজের চরিত্র গঠন করার চেষ্টা করবেন এবং ছেলে মেয়েদেরকে নম্র ভাষায় কথা বলবেন ভালো কথা বলবেন আল্লাহ বলছেন ওয়স্তাক ফির্লাহম তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাও তাহলে আপনি বলবেন গফর আল্লাহ আল্লাহ তোমাকে মাফ করুক আল্লাহ তোমাকে হৃদায়ত করুক আল্লাহ তোমাকে সুমতি দান করুক এইভাবে ভালো দোয়া ছেলেমেদেরকে দেওয়ার চেষ্টা করবেন এক শ্রেণীর মহিলা আমাদের সমাজে ছেলেমেয়েরা কোনো একটি ভুল করলে এমন বদুয়া দেয় এমন অভিশাপ দেই যে ঠিক হয়েছে ভালো হয়েছে তুই মরে যা তোর ঠিক হয়েছে শাস্তি হয়েছে এই ধরনের কথা বলে আপনি কোনো লাভ পাবেন না ইহো জগতে কিছু লাভ পাবেন না পর জগতে লাভ পাবেন না আপনার ছেলে মেয়েদের চরিত্র গঠন হবে বরং বিদ্রোহী হবে যে আমার মা তোমাকে অভিশাপ দেই যখন তখন আমার মা তো বলে যে আমি মরে গেলেই খুশি তাহলে আপনার কাছ থেকে কিছু শেখার আশা রাখবে না বরং চরিত্র নষ্ট হবে আপনার ছেলে মেয়েদের সম্মানিত ভাতৃমণ্ডলী ছেলে মেয়েদের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদেরকে ভালো দোয়া দিতে হবে সবের হুম ফিল আমরি ছেলেমেয়েরা একটু বড় হয়েছে পনেরো বছর ১৬ বছর আঠারো বছর বয়স হয়েছে বিশ বছর ২২ বছর বয়স হয়েছে তাদের সাথে পরামর্শ করুন এক শ্রেণীর বাবা মারা আছে মনে করে যে আমি ছেলেদের কাছে পরামর্শ নেব এটি আমার দুর্বলতার পরিচয় ছেলেদেরকে কিছু বলবো আর বুঝাপড়া করব তাহলে আমার দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে এ একরকমের মূর্খ বাবা মা আল্লাপাক তাদেরকে যেন সম্মতি দান করেন সম্মানিত ভাইরা আল্লাপাক রসুল্লাহ সাল্লি সাল্লামকে বলছেন যে আপনার সাহাবাইকেরামদের সাথে পরামর্শ করুন ওয়াশা হোম ফিল আমি রসুল্লা সাল্লামের কাছে ওহি আসছে আর তাকে আদেশ করা হচ্ছে যে সাথী সঙ্গীদের কাছ থেকে সাহাবাই কেরামদের কাছ থেকে পরামর্শ নেন তাহলে আপনি বাবা হিসাবে মা হিসাবে ছেলে মেয়েদের কাছে পরামর্শ নেবেন এতে কোনো দোষের কথা হলো। বরং এতে আপনি সহযোগিতা পাবেন যারা পরামর্শ দেয় পরামর্শ নেওয়ার পরে কোনো সিদ্ধান্ত নেন আর যদি কাজ করেন তারপরে যদি সেই কাজে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যান তাহলে সকলে সাঁত দেবে পক্ষান্তর একা যদি সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করেন কার কারো পরামর্শ না নিয়ে তাহলে কেউ আপনার সহযোগিতা করবে না বরং উল্টো সমালোচনা করবে যে কাজ করা ঢঙ্গ নেই কোনো কথা বুঝে না নিজের ইচ্ছায় স্বেচ্ছাচারিতা করে যার ফলে এগুলি হয়েছে এই কথাগুলি ছেলে মেয়েরা বলতে শিখবে সম্মানিত ভাতৃমণ্ডলী ছেলে মেয়েদের সাথে নমর ব্যবহার করতে হবে এবং তাদেরকে আদর স্নেহ করতে হবে নবী এ কারিম সাল্লাহ আলহিহ্লাম সহিবাইতে রয়েছে যে একদিন হুসাইন রাজি আল্লাহ তালো তাঁর প্রিয় নাতি ফাতেমা রাজিয়া আল্লাহ তালহার ছেলে নবী করিম সাল্লাহিম তাকে চুমন দিলেন কাব্বলা হোসাইনান এই চুমন দেওয়ার সময় আকরা বিন হাবেস বলে একজন বেদুইন সাহাবি নবী করিম সাল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত ছিলেন এই দৃশ্য দেখে এই বেদুইন সাহাবি আশ্চর্য হলেন কারণ বেদুইনদের চরিত্র হচ্ছে নিষ্ঠুর চরিত্র কর্কশভাষী তারা ওই সভ্যতা শিখেনি কাছে থাকেনি মানুষের যার ফলে ছেলে মেয়েদের আদর্শ করা আমার জন ছেলে আছে মা কাব তো আমি আমার জীবনে কোনো একটিকে কখনো চুমন কখনো আদর করি না চুমন দেব আদর করব তার মানে এটি আমার দুর্বলতা এই ধরনের ধারণা ছিল নবী করিম সাল্লাম হিদায়তাম যেম সাল্লাম একটি হাদিসে বলেছেন কবির আনা আমার উন্মতের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি নয় যেই ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না ভালোবাসে না দয়া করে না এবং বড়দের শ্রদ্ধা সম্মান করে না তাহলে আপনি ছেলে মেয়েদের সামনে বড়দের শ্রদ্ধা সম্মান করবেন এই বিষয়টি মনে রাখবেন আপনি আপনার ছেলে মেয়েদের সামনে আপনার মাকে যদি আপনার বাবাকে যদি নাই অন্যায় বলেন তাহলে আপনার ছেলে এগুলি মুখস্থ রেখেছে কামা তা দিন তো দানো যেমন কর্ম তেমন ফল হবে এবং বড় হয়ে আপনার ছেলেরা ভাবে যে এককালে দেখেছি যখন আমার বাবা বড় শক্তিশালী ছিল আর দাদা দাদি কমজোর দুর্বল হয়ে গেছিলেন তাদেরকে খুব ধমক দিয়ে কথা বলতেন আমার আব্বা আমা এবং তাদেরকে কথা বলতেন তারা ওইভাবে আপনার সাথে আচরণ করবে সম্মানিত ভাইরা এই জন্য বড়দের সম্মান করবেন আপনার ছেলেমেদের সামনে এবং ছোটদেরকে স্নেহ করবেন কখনো মারধরের রাস্তা অবলম্বন করবেন না নবী করিম সাহায্যাম ওই লোকদেরকে যারা স্ত্রীদেরকে মারি অনেক মূর্খ লোকেরা স্ত্রীদের মারধর করে এবং ছেলেমেদের সামনে মারধর করে এই চরিত্রই যদি আপনি দেখান আপনার ছেলে মেয়েদেরকে তাহলে আপনার ছেলে মেয়েরা শিখবে যে স্ত্রীকে শান্তিতে থাকবেন না সম্মানিত ভাইরা মনে রাখবেন যে আপনি যেই চরিত্র পেশ করবেন ছেলে মেয়েদের সামনে সেই চরিত্র আপনার কাছ থেকে শিখবে যেই চরিত্রে আশা আকাঙ্ক্ষা রাখেন ছেলে মেয়েদের কাছে সেইরকম উত্তম চরিত্র আপনি ছেলে মেয়েদের সামনে পেশ করার চেষ্টা করবেন আল্লাহ ফাকর আব্বুল আলমিন যেন আপনাকে আমাকে তৌফিক দান করেন সম্মানিত ভাতৃমন্ডলী আপনি এমন কোনো চরিত্র পেশ করবেন না যেটি গ্রহণ করে আপনার ছেলের চরিত্র নষ্ট হয় একবার আব্দুলের বলছেন যে আমার মা আমি ছোট ছেলের ডাকছে মুষ্টিটা বেধে আমাকে ডাকছে যে তাল উতিকা এসব তোমাকে কিছু দেব তখন আমি এগিয়ে গেলাম রসুল্লা সাহা আমার মাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তাকে কি দেওয়ার উদ্দেশ্য করেছিলে তখন দেখাতে আর এই খেজুর দেওয়ার উদ্দেশ্য যদি না থাকতো আলেই কেকা তাহলে তোমার আমল একটি মিথ্যা বলা লেখা হতো এবং এর জবাবদেহ করতে হতো ছোট্ট ছেলেকে মিছামিছি এসে এসে তোমাকে একটা ভালো জিনিস দেবো তোমাকে একটা উপহার দেবো অথচ কিছুই দিলেন না আর তারপরে এইভাবে আপনি ধোকা দিলেন এই বিষয়গুলি তার মগজে বসে যাবে এবং সে শিখে নেবে এইরকম ধোকা দিতে হয় তারও চরিত্র নষ্ট করলেন আর আপনি গুনাগার হলেন আপনার আমল নামা খারাপ করলেন আল্লাহ আকরুল যেন আমাদেরকে ছেলে মেয়েদের ইসলামের আলোকে প্রতিপালনে তৌফিক দান করেন এখানে আপনাদেরকে সামান্য কিছুক্ষণের বিরতি দিচ্ছি তারপর আবার আমাদের বিষয় সম্পূর্ণ করার জন্য আমি ফিরে আসছি সাল্লাহ নবীনা মুহাম্মদ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 দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত ন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে আসসালামাইহমারিক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 সবচেয়ে বড় গুণা গণকের কাছে সম্মানিত মাতৃমন্ডলী আপনার অনেক অনেক সুক্রিয়া যে আপনি ধৈর্য ধারণ করলেন সুতরাং আবার আমার বিষয় সম্পন্ন করার জন্য ফিরে আসি বিষয়ের দিকে সন্তানদের প্রতিপালনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সন্তানদের চরিত্র গঠনের আমাদের চেষ্টা করতে হবে সার্বিক দিক থেকে তার মধ্যে একটি দিক হচ্ছে যে ছেলেমেয়েরা কীভাবে ঘুমাবে এই ঘুমাবার যে শরীয়তি নীতিমালা রয়েছে সেগুলি শেখাবেন ঘুমাবার ক্ষেত্রে অনেক ছেলেদেরকে দেখা যায় যে পেটের ভরে বুকের ভরে ঘুমিয়ে থাকে নবী করিম সাল্লিহ্ ক্ষেত্রে আবুজারকে একবার দেখলেন রাজি আল্লাহ তাকে দেখলেন যে কোন এক জায়গায় ঘুমিয়ে আছে বুকের ভরে বললেন আবুজারকে আবুজার দেখো না। এই যে সোয়াটি রয়েছে शुआा एम शुआ जे शुआ हहान नामे शुआ जहान नामा जहान नामे मुखेर भरे बुकुड़ पड़े थक बुके शोत्तिकर विषय कर सम्मानित भाम मंडली रसोल्लाम आक जो सहबी के यकम शुए देख लुके भर दिए तक इन्ना हाजिन ইউবাহ এইভাবে ঘুমানো কে আল্লা খারাপ মনে করেন সুতরাং এই তুমি না। এইভাবে দোয়া রয়েছে যে সব জিকির আজকা রয়েছে ছেলে মেয়েদেরকে শুধু এমনি বই থেকে পড়িয়ে দিলা হবে না বাস্তবে এগুলি যাতে করে তারা পালন করে সেই জন্য যখন ছেলেমেয়েরা ঘুমাতে যাচ্ছে তাদেরকে নিয়ে ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি সেগুলি পাঠ করেন এবং তারা পড়লো কিনা একটা করে পড়ান কতটা মুখস্থ আছে কোনখানে তারা ভুল করছে সেগুলি সংশোধন করে দেন এইভাবে দুই দিন চার দিন দশ দিন বিশ দিন যদি আপনি তাদেরকে অভ্যাস করিয়ে দেন তাহলে তাদের নিয়মিত অভ্যাস হয়ে যাবে বাস্তব পরীক্ষিত এবং তারা সেই দোয়াগুলি সেই সুরাগুলি সেগুলি পাঠ করে নবী করিম সাল্লাহিসাল্লামের সুনত মোতাবেক ঘুমাবে শোয়ার ক্ষেত্রে তাদেরকে শিখে দেবেন যে ডান দিকে কাঁথুয়ে ঘুমাইতে হয় সেইভাবে তারা ঘুমাবে নবী করিম সাল্লিয়ামের যে দুয়াগুলি বর্ণিত রয়েছে সেগুলি পড়বে ঘুম থেকে যখন উঠলো ছেলে বা মেয়ে তখন আপনি ওই দুয়াটি পড়ে দেন যে ওই দোয়াটি ঘুম ভাঙার পরে পড়ে তাহলে এই ছেলের অভ্যাস হয়ে যাবে এইভাবে যখন কাজাই হাজাতের জন্য বাথরুমের উদ্দেশ্যে ছেলে মেয়েরা যাবে তখন ওই দোয়াগুলি স্মরণ করিয়ে দেবেন শুধু মুখস্থ করিয়া দেওয়া নয় মুখস্থ করিয়েছেন ভালো কথা তার সাথে সাথে স্মরণ করিয়ে দেন যাতে করে ছোট্ট থেকে এই দুয়া পড়ার অভ্যাস হয়ে যায় যখনই এই দুয়া পড়ার অভ্যাস হয়ে যাবে ছোট থেকে তখন আর এগুলি ভুলে যাবে না সারা জীবনের তার মজ্জাগত স্বভাবে পরিণত হয়ে যাবে আল্লাহ ফাকরুল আলম যেন আমাকে আপনাকে সকল মুসলিমকে এই নীতিমালাগুলির প্রতি আমল করার তৌফিক দান করেন নবী করিম সাল্লা সালের আদর্শ মোতাবেক ছেলে মেয়েদের জীবনকে গড়ে তোলার তৌফিক দান করেন বাথরুমে কিভাবে কাজায় হাজাত করতে হবে হতে পারে আপনার ছোট ছেলে যদি না জানে ডান হাত ব্যবহার করতে পারে ডান হাত লজ্জায় বাম হাত দিয়ে নোংরা কাজগুলি করতে হয় পরিচ্ছন্নতার কাজ করতে হয় ডান হাত স্থানে স্পর্শ এই বিষয়গুলি আপনি শেখাবেন এইরকমই পানাহারের ক্ষেত্রে আপনি যে সব নিয়ম নীতি রয়েছে শিখাবেন আপনি যখন যানবাহনে চড়ে যাচ্ছেন গাড়িতে চাপছেন তখন ছেলে মেয়েদেরকে গাড়িতে চাপলেই যে দুয়াগুলি পড়ে সেগুলি শিখাবেন এইভাবে যখন আপনার ছেলে মেয়ে কোনো নতুন জায়গায় নামছে ওই দুয়া শিখাবেন যেই দুয়া পড়লে আপনিও নিরাপদ থাকবেন আপনার ছেলে মেয়ে পরিবারও নিরাপদ থাকবে আবু জালিমাতে মিনসার মা খালাক সেই দুয়াগুলি মুখস্থ করিয়ে দেবেন সম্মানিত ভাইরা আমার আপনার ছেলেমেয়েরা দিনে কতবার বাড়ির মধ্যে প্রবেশ করে আর বাড়ি থেকে বের হয় তাহলে বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেওয়ায় অভ্যস্ত করবেন আজকালকার ছেলেমেয়েরা বাবা মাকে সালাম দেয় না অন্যদেরকে সালাম দেবে কিন্তু বাবা মাকে সালাম দায় না আমাদের বাংলা ভাষাভাষী সমাজের অবস্থা বাড়িতে ঢুকলেই সালাম দিয়ে বাড়িতে ঢুকবে বিনা সালামে যদি প্রবেশ করে ছেলে ছেলেকে বা মেয়েকে থামিয়ে দেন বলেন যে আবার প্রবেশ করো এবং সালাম দিয়ে প্রবেশ করো এই দুই দিন চার দিন এগুলি ট্রেনিং করালে দেখবেন যে তার ইসলামিক চরিত্র গড়ে উঠবে ঘরে আসতেই প্রথম সালাম দেবে বিসমিল্লা বলবে নবী এ কালাম বলেছেন কোনো ব্যক্তি যদি বাড়িতে প্রবেশ করার সময় সালাম তোমার জন্য সালাম দিক এইভাবে যখন বাড়িতে প্রবেশ করবেন বিসমিল্লা বলে যদি প্রবেশ করেন তাহলে শায়তান তখন বলে যে এই বাড়িতে আমাদের বাস নাই রে ইহামুম বাড়িতে প্রবেশ করার সাথে সাথে এই লোক বিসমিল্লা বলেছে আপনার ছেলে মেয়েরা ছেলে মেয়েদের সাথে সাধন করতে পারবে এই শয়তান সুতরাং এগুলিতে অভ্যস্ত করেন ছেলে মেয়েদেরকে নবিয়ে করিম রয়েছে যে যখন খেতে বসছেন আপনি আপনার ছেলে মেয়েরা বলে যখন খাবার শুরু করছেন বাড়িতে ঢুকার পরে তারপরে খাওয়ার সময় বিসমেল তখন আসা তোমাদের এখানে থাকার জায়গা খুঁজো এবং খাবারের ব্যবস্থা করো নবী করিম হাসান ওয়ালা আশা এই লোক বা এর ছেলেরা এর মেয়েরা বাড়িতে ঢোকার সময় বিসমেল্লা বলেছে খেতে বসে বিসমেল্লা বলেছে সুতরাং এই বাড়ি রাত্রি কাটাবার আর না এখানে খাবারের কোনো ব্যবস্থা আছে সম্মানিত বাতৃমণ্ডলী নবী করিম সাল্লা আদর্শ মোতাবেক জীবনের সার্বিক ক্ষেত্রে ছেলেমেয়েদের যখন লালন পালন করবেন তখন আল্লাহ ফখর আলমিন আপনার কাজে কর্মে বরকত দেবেন আপনার ছেলেমেয়েদের বিদ্যা বুদ্ধিতে বরকত দেবেন ছেলেমেয়েদের লালন পালনের ক্ষেত্রে মনে রাখবেন যে আরেকটি বিষয় রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ছেলে আপনি বিরত্ব শিখাবেন শুধু শিক্ষা দিলেন কিন্তু বীর পুরুষ হলো না কাপুরুষ তৈরি হলো এমন যেন হয় আপনার ছেলে যাতে বীর পুরুষ তৈরি হয় প্রয়োজনে যে কোন যেকোনি দিতে প্রস্তুত থাকে প্রয়োজনে যে কোন রকমের ঝুঁকি নিতে তার সাহস থাকে এই বিরত্ব বীরত্ব শিখাতে হবে এর জন্য প্রয়োজন রয়েছে যে উম্মাতে মুসলিমার যারা বীর পুরুষ ছিলেন তাদের জীবনই তাদেরকে পড়াবেন আপনি তাদেরকে এমন পাপিষ্টদের জীবনী পড়ান বা তারা পড়ে এমন কিছু পড়ে যে যারা ক্রিকেটের ময়দানের খেলাড়ি ছিল তাদের জীবনী জানে তাদের নাম বৃত্তান্ত জানে তাদের চরিত্রের কথা জানে সুতরাং ওই রকমই চরিত্রহীন তৈরি হয় তাদের চালচলন ধরে এই এইরকমই এমন লোক যারা পাপে ডুবে রয়েছে তাদের চরিত্র সম্পর্কে জানে সুতরাং তাদের মতো আপনার আছে ছেলের কাঠছাঁট হয় তাদের মতো চলাফেরা তাদের মতো লেবাস পোশাক তাদের মতো চুলের কাটিং এসব হয়ে থাকে কিন্তু আপনি যদি অবকের সিদ্দিক রাজিয়া আল্লাহ তালাহানহর জীবনী আপনার ছেলে মেয়েদেরকে শোনাতেন বা পড়াতেন আপনি যদি উমারি ফারুক রাজিয়া আল্লাহ তালাহর যদি পড়াতেন শোনাতেন আপনি যদি খালেদ সাইফুল্লাহর জীবনী যদি পড়াতেন শোনাতেন আলী রাজিয়াল্লাহ তালাহ জীবনই যদি পড়াতেন শোনাতেন এইভাবে অসংখ্য এই উম্মাতে মুসলিম আর সাহাবাই জামানা থেকে শুরু করে আইম্মাই কেরাম বিদ্যার ক্ষেত্রে মেহনত পরিশ্রমের ক্ষেত্রে ভালো জ্ঞানী পণ্ডিত হওয়ার ক্ষেত্রে আলেম হওয়ার ক্ষেত্রে আমি মাইকে রাম অলামাইকে রামদের জীবনী তাদের মেহনত তাদের পরিশ্রম স্মৃতি শক্তি। এবং তাদের যে দিনের খেদমত এসব কথা যদি ছেলে ছেলেমেয়েদেরকে শুনিয়ে রাখেন গল্পের আকারে তাহলে আগ্রহের সাথে ছেলে ছেলেমেয়েরা শুনবে এবং চরিত্রবান হবে বীর পুরুষ হবে উচ্চ আকাঙ্ক্ষা হবে এবং এই আকাঙ্ক্ষার সাথে সাথে মেহনত পরিশ্রম করতে অভ্যস্ত হবে সম্মানিত ভাতৃমন্ডলী এই সব বিষয়গুলি খেয়াল রাখে আল্লাহ পাক আপনাকে আবার আল্লাহাকাল কাছে আরবি ভাষায় দোয়া করা জরুরি নাই আপনি নিজের ভাষায় আল্লাহ পাক রাবুল্লা আলমীর কাছে দোয়া করবেন আল্লাহ আমার ছেলেদেরকে সৎ করে দাও ছেলে মেয়েদের লালন পালনের তৌফিক দান করো ছেলে মেয়েদের হায়াতে কাজে বিদ্যা বুদ্ধিতে বরকত দান করো তাদেরকে সৎ করে দাও এবার যদি দোয়া করেন হে আমাকে এবং আমার সন্তান সন্ততিকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও আপনি বলুন তো একজন মুসলিম হিসেবে। আপনি কয়দিন এরকম দোয়া করেছেন যে আল্লাহ আমাকে নামাজি বানিয়ে দাও আমার স্ত্রীকে নামাজি বানিয়ে দাও আমার ছেলে মেয়েদেরকে নামাজি নিয়ে দাও এরকম দোয়া কি কখনো করেছেন আপনি যদি করে থাকেন তো বলুন আলহামদুলিল্লাহ আর যদি এইরকম দোয়া করার এখনো তৌফিক না হয়ে থাকে এখনো আপনার কাছে সময় সুযোগ আছে আল্লাহ আল্লাপাকের কাছে কিছু চান আল্লা পাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং এর পরেও যদি আপনার সংশোধন না হয় আপনি আল্লাহ আল্লাপাকের কাছে দোয়া না করেন তাহলে ফালাহালু মন্না ইল্লা নাফসা নিজেকেই তিরস্কার করবেন নিজেকেই ধিকার দেবেন এরপরে আর কার উপর দোষ চাপাবার চেষ্টা করবেন না আল্লাহাক রব্বুল্লা আলম যেন আমাদেরকে সৎ জীবন যাপনের তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের ছেলে মেয়েদেরকে সদ জীবন যাপনের তৌফিক দান করেন আল্লাহাক আমাদেরকে ইসলামী পরিবার গঠনে যেন তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে ইসলামী সমাজ গঠনে যেন তৌফিক দান করেন আমাদের জীবনের প্রতিটি স্তরে ইসলামী বিধি বিধানের বাস্তবায়ন আল্লাহাক যেন তৌফিক দান করেন সুবাহান রব্বে আর ইজাত ও সালামুন আলমুর সালীন আলহামদুলিল্লাহ রবিল আলামিন।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 बेमेल करेट पिस डटी मानव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 देश देखुन, राशे दीन, सुधु क्यों तेरह प्रतिनिधि पला जाए खोला राशे दीन, काल खोलाफा से कल सन्ध्या छटाय पुनः सम्प्रचार दोपुर दे